মানবতা সমাধান আসসালামুক রাহি আলহামদুলিলামসলা আশরফুলব্বলমুরসলেন নবা মহমদ ওলিবি আজমাইন আতো দশক মনডলী আমরা রিয়াদুসলেহীন কিতাব থেকে ধারাবাহিকতার সাথে আলোচনা আমরা শুনে আসছি আজকে যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কিতাবুল জিহাদ জেহাদের অধ্যায় জেহাদের শাব্দিক অর্থ হলো প্রচেষ্টা করা জেহাদের শাব্দিক অর্থ প্রচেষ্টা করা শরীয়তের পরিভাষায় আল্লাহর দিন প্রচারের জন্য নিজের জোবান দ্বারা হাত দ্বারা মাল দ্বারা এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করাকে জেহাদ বলা হয় নিজের যান মাল জোবান দ্বারা দিনকে প্রচার করার ক্ষেত্রে মেহনত করা পরিশ্রম করাকে জেহাদ বলা হয় এই জেহাদ কখনও ফর্জে আইন হয়ে যায় কখনো ফর্জে কেফায়া হয়ে যায় আর কখনো এটা মোস্তাহাব হয়ে যায় জিহাদ ফর্জে আইন তখন হবে যখন কোনো ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অনইসলামিক রাষ্ট্র যদি সে দেশের বিরুদ্ধে হামলা করে দেয় এবং সে দেশের মুসলমান একমাত্র মুসলিম হওয়ার কারণে তাদের বিরুদ্ধে যদি তারা হাতিয়ার উঠায় সেই দেশের শত্রুদের হাত থেকে সেই দেশকে প্রতিহত করার জন্য বাঁচানোর জন্য প্রত্যেক ব্যক্তির উপর তখন ফরজা আইন হয়ে যাবে জেহাদে বের হওয়ার জন্য জেহাদ ফরজে আইন তখনও হবে যখন কোনো ইসলামী রাষ্ট্রীয় প্রধান সরকারিভাবে তার অধীনস্থদের সম্পর্কে জেহাদ ঘোষণা করবেন এবং সেই জেহাদের লক্ষ্য উদ্দেশ্য হবে আল্লাহর কালেমা আল্লাহর দিন বলন করার জন্য এই উদ্দেশ্যে যদি কেহ কোনো রাষ্ট্রের প্রধান তার প্রজাদেরকে জেহাদের জন্য আহ্বান করে তাহলে প্রত্যেক ব্যক্তির জন্য সেই জেহাদ জেহাদে অংশগ্রহণ করা ফরজে আইন আর যখন কোনো ছোটো হামলা যদি আসে সে দেশের উপর যেখানে কিছু মানুষ যাদেরকে সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী হিসাবে ইসলামী রাষ্ট্র সীমান্ত প্রহারার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ওই সমস্ত লোক তাদের সীমান্তকে রক্ষা করার জন্য প্রত্যেক ব্যক্তি তার দায়িত্ব পালন করবে যে যে দায়িত্ব থাকবে সে সে দায়িত্ব পালন করবে ফর্জে কেফায়া হিসাবে আর এই জিহাদ কখনো মানুষের জন্য হারাম হয়ে যায় হারাম হয়ে যায় অর্থ হলে যে এই জিহাদ কখনো অপব্যাখ্যা এবং ব্যাখ্যা ভুল বুঝের কারণে এই জিহাদটা মানুষের জন্য এটা অকল্যাণ হয়ে যায় যে প্রস্তুতি ছাড়া আল্লাহ আল্লাপাক বলছেন ও আইদুল আহমাতিন কুয়া তোমরা শত্রুদের বিরুদ্ধে তোমরা শক্তি সঞ্চয় করো তো শক্তি সঞ্চয় না করেই কোনো ইসলামী রাষ্ট্র বা কোনো আমিরের আনুগত্য না করেই দলবদ্ধভাবে জেহাদ না করেই বিচ্ছিন্নভাবে যদি কোনো ব্যক্তি জেহাদের নাম নিয়ে কিছু অপকর্ম ঘটায় তাহলে এই জেহাদের নামে তারা একটি অশ্লীল কাজ করল এবং জেহাদকে তারা একটি বদলাম করল তো শরীয়তের পরিভাষায় যে জেহাদ করার জন্য আল্লাপাক আমাদেরকে ফরজ করে দিয়েছেন সেই জেহাদ হলো এই যে দিন কায়েমের জন্য দিন প্রতিষ্ঠার জন্য কোনো রাষ্ট্রীয় প্রধানের অধীনে আমিরের মাতাহাত আমিরের আনুগত্যে আমিরের অধীনে শক্তির সঞ্চয়ের পর জামাতবদ্ধভাবে কোনো কফুর এবং বাতিলের বিরুদ্ধে লড়াই করা সেটা হলো জেহাদ এই জেহাদ কখনো কলম দ্বারাও হতে পারে এই জেহাদ কখনো জবান দ্বারাও হতে পারে এবং এই জেহাদ কখনও হাতিয়ার দ্বারাও হতে পারে কলম দ্বারা বাতিলের বিরুদ্ধে লিখন পেশ করা এটাও হাতের কলমে জেহাদ জুবান দ্বারা কাউকে কোনো বিষয়ে নসিহত করা সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করা এটাও একটি জেহাদের অংশ এবং জেহাদের সর্বস্তর যেটা সেটা হলেই যে হাতিয়ার বা তরবারির মাধ্যমে বাতিলের মাথাকে দুখণ্ডিত করে দেওয়া সেটা হলো জেহাদ তো আল্লাহ রব্বুল আমাদেরকে এই জিহাদ কেয়ামত পর্যন্ত এটাকে জারি রাখার জন্য নির্দেশ দিয়েছেন নবী করিম সাহা সাল্লাম বলেছেন বয়স টু বি সাইফ ইউমিল কেয়ামা কেয়ামত পর্যন্ত তরবারি দিয়ে আমাকে পাঠানো হয়েছে অর্থাৎ কেয়ামত পর্যন্ত এই জেহাদের কাজ চলতেই থাকবে আর মানুষেরা যখনই এই জেহাদের কাজকে ছেড়ে দেবে তখনই শত্রুতা মুসলমানদেরকে ঘিরে বসবে এবং মুসলমানদের উপর অন্যায় অত্যাচার করবে এবং মুসলমানদের জন্য অবস্থা হবে অত্যন্ত ভয়ানক সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী তো জেহাদ কোরআন এবং হাদিস যেটা বলেছে এই জেহাদের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্ট আল্লাহর দিন প্রচার সেখানে দেশ বাঁচানোর জন্য কেহ যদি লড়াই করে হত্যা করে কাউকে এবং সে যদি হত্যা হয়ে যায় তাহলে এই ব্যক্তিকে শরীয়তের পরিভাষায় মোজাহিদ বলা যাবে না ঠিক তেমনই যদি চল্লান ইসলাম বলেছেন যে নিজের মাল বাঁচানোর জন্য নিজের ইজ্জত বাঁচানোর জন্য চুলুম থেকে নিজের যান মালকে হেফাজত করার জন্য যদি সে লড়াই করতে যেয়ে শহীদ হয়ে যায় তাহলে এটাকেও শহীদ বলা হয়েছে কিন্তু বাহাদুরি দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্যে যদি কেউ হাতিয়ার উঠায় তাহলে শরীয়তের পরিভাষায় সে জেহাদ হবে না তো এই জেহাদের হওয়া সম্পর্কে আমাদের সামনে ইমাম নবাবি রাহে উনি একাধিক আয়াত আমাদের সামনে উল্লেখ করেছেন প্রথম আয়াত উনি পেশ করেছেন সুরে তোবার আল্লাহ বলছেন তোমরা মুসরিকিনদের বিরুদ্ধে লড়াই করো কা সর্বাত্মকভাবে পরিপূর্ণভাবে কামায়ু কা তিলু নাকুম কা যেমন তারা তোমাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে জিহাদ করে লড়াই করে তারা যখন তোমাদের বিরুদ্ধে লড়াই করবে তখন তুমিও তাদের বিরুদ্ধে লড়াই করো তো এই লড়াইটি কী হবে নিজের যান নিজের মাল এবং নিজের দেশকে প্রতিহত করার জন্য শত্রুর হাত থেকে ইসলাম গ্রহণ করার কারণে মুসলমান হওয়ার কারণে অমুসলিমরা যদি মুসলমানের উপর হামলা করে তার জাতের উপর অথবা মুসলিম দেশের উপর যদি কেউ হামলা করে তাহলে তারা যেরকম পরিপূর্ণভাবে আমাদের বিরুদ্ধে হথিয়ার উঠাবে তখন আমাদের প্রত্যেকের কর্তব্য যে আমরাও তাদের বিরুদ্ধে সম্পন্নভাবে পরিপূর্ণভাবে হাতিয়ার উঠানো এবং তাদের বিরুদ্ধে লড়াই করা ওয়ালামু এবং জেনে রাখো আন্ম নিশ্চয় আল্লাহ এবং মু লোকদের সাথে আছেন ওকাল আল্লাহ আরও বলেছেন কুতিবা আলাই কুমল কেতাল والله يعلم وانتم لا تعلمون علت لوشن كتب عليكم القتال তোমাদের উপর লড়াই এবং কেতাল কে জিহাদ কে যুদ্ধ কে ফরজ করে দেওয়া হয়েছে কেন আল্লাহর কালেমা পৃথিবীতে প্রচারে জন্য আল্লাহর কালেমার বলনদের জন্য তোমাদের উপর জিহাদ এবং কেতাল কে ফরজ করে দেওয়া হয়েছে وهو اكرهه لكم যদিও এই কষ্টটি তোমাদের জন্য হাতিয়ার উঠানো লড়াই করা জিহাদ করা যান মাল কুরবানি দেওয়া এটা তোমার জন্য কষ্টদায়ক কিন্তু আল্লাহ তালা বলছেন ওয়া আসা আন তাকু সেই আনু আখাইরুল কখনো কখনো এমন হবে যে তোমরা একটা জিনিসকে অপছন্দ করবে কষ্টদায়ক মনে করবে অহু লাকুম। অথচ ওই জিনিস তোমাদের জন্য কল্যাণকর হবে ওয়াশা আন তৈব্যহু আশারুল্লা কুম আর কখনো কখনো কোনো জিনিসকে তোমরা পছন্দ করবে অহুআরুল্লাহম অথচ সে জিনিসটি তোমাদের জন্য অকল্যাণ হবে অমঙ্গল হবে তালামুন আল্লাহ বেশি জানেন তোমরা জানো না সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা কিতাবুল জেহাদ থেকে জেহাদের অধ্যায় থেকে ইমাম নবাবী রাহিমুল্লাহ যে আয়াতগুলি নিয়ে এসছেন সেই আয়ের শুনছিলাম বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশা আল্লাহ কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয়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 शाई अब्दुर रहान मदानी सत्यवादी उत्तम चरित्र सम्प्रीति भल आदर्श ममिन भूषण ए सम्पर्के चल्लिस हादिस मंगलवार और शुक्रवार रत बारोटाएंगे और साढ़े एगारोटारते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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় বাংলাদেশে ও রাত 8.5টায় ভারতে পিএস টিভি বাংলায় পৃথিবীর সমস্ত স্থান হলো মসজিদ সালাত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 साल अनुमान শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা জিহাদ কেয়ামত পর্যন্ত এটাকে জারি রাখার জন্য নির্দেশ দিয়েছেন নবী করিম সাহা বলেছেন কেয়ামত পর্যন্ত তরবারি দিয়ে আমাকে পাঠানো হয়েছে অর্থাৎ কেয়ামত পর্যন্ত এই জেহাদের কাজ চলতেই থাকবে আর মানুষেরা যখনই এই জেহাদের কাজকে ছেড়ে দিবে। তখনই শত্রুরা মুসলমানদেরকে ঘিরে বসবে এবং মুসলমানদের উপর অন্যায় অত্যাচার করবে এবং মুসলমানদের জন্য অবস্থা হবে অত্যন্ত ভয়ানক সম্মানিত ও দর্শক মণ্ডলী তো জেহাদ কোরআন এবং হাদিস যেটা বলেছে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 फाजत करार्जी से लड़ाई करते शहीद हो जाए शहीद बला क्यू बाहदुरी देखान मानुष के देखाना अंको उद्देश्य हथियार उठायता सरियते जेहद होना तो ये जेहर वीब हा सम्पर्द सामने इमाम और नबी रहील्लाह उन्नी एकधिक आयात सामने उल्लेख कर प्रथम आयात उन्नी पेश कर तोबर ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন তোমরা মুশ্রিকদের বিরুদ্ধে লড়াই করো ফতন সর্বাত্মক ভাবে পরিপূর্ণভাবে কমায়ুকাত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 কেউ হামলা করে তাহলে তারা যেরকম পরিপূর্ণভাবে আমাদের বিরুদ্ধে হাতিয়ার উঠাবে তখন আমাদের প্রত্যেকের কর্তব্য যে আমরাও তাদের বিরুদ্ধে সম্পন্নভাবে পরিপূর্ণভাবে হাতিয়ার উঠানো এবং তাদের বিরুদ্ধে লড়াই করা ও আলামু এবং জেনে রাখো আন্নাল্লাহ মাল মোত্তাক নিশ্চয় আল্লাহ তালা মোত্তাক এবং পরিসগার লোকদের সাথে আছেন তোমাদের উপর লড়াই এবং কেতালকে জেহাদকে যুদ্ধ কে করে দেওয়া হয়েছে কেন আল্লাহর কালেমা পৃথিবীতে প্রচারের জন্য আল্লাহর কালেমার বলন্দির জন্য তোমাদের উপর জিহাদ এবং কেতালকে ফরস করে দেওয়া হয়েছে অহো অকুর হুল্লাকুম যদিও এই কাজটি তোমাদের জন্য কষ্টদায়ক হাতিয়ার উঠানো লড়াই করা জিহাদ করা যান মাল কোরবানি দেওয়া এটা তোমার জন্য কষ্টদায়ক কিন্তু আল্লাহ তালা বলছেন ওয়া আশা আন তকর আহু শহু আল্লাহুম কখনও কখনো এমনও হবে যে তোমরা একটা জিনিসকে অপছন্দ করবে কষ্টদায়ক মনে করবে অহু লাকুম অথচ ওই জিনিস তোমাদের জন্য কল্যাণকর হবে ওয়াশা হেব্বু সেই অহু আশারুল্লাখুন আর কখনো কখনও কোনো জিনিসকে তোমরা পছন্দ করবে অহু আশাররুল্লা লাকুম অথচ সেই জিনিসটি তোমাদের জন্য অকল্যাণ হবে অমঙ্গল হবে আল্লা বেশি জানেন তোমরা জানো না এ বিষয়ে আর একটি আয়াত নিয়ে এসেছেন আয়াতটি হলবার একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন তোমরা বের হও ভারী অবস্থায় অথবা হালকা অবস্থায় যখন কোন ইসলামী রাষ্ট্রীয় প্রধান সে যখন জিহাদের ডাক দিবে এবং জেহাদ করার জন্য যখন সে সবাইকে বের হতে বলবে তখন প্রত্যেক ব্যক্তি যে যেই অবস্থায় থাকুক না কেন সে ভারী হোক বা হালকা হোক তার সামনে যুদ্ধের আসবাবপত্র যুদ্ধের প্রয়োজনীয় জিনিস বেশি থাক বা কম থাক সে বেশি শক্তিশালী হোক বা বেশি শক্তিশালী না হোক সর্ব অবস্থায় ইনফেরু তোমরা বেরিয়ে পড়ো এবং তোমরা নিজের জান দ্বারা এবং মাল দ্বারা তোমরা জিহাদ করো আল্লাহ রাস্তায় তাহলে আল্লাহ রাস্তায় আল্লাহ মিনাল বলেছেন মোমিনদের কাছ থেকে কিনে নিয়েছে আনফুসাহ আলহম তাদের জান এবং তার মালের বদলে তাদের জন্য আল্লাহাক জান্নাত দিবেন নিশ্চয় আল্লাহ তালা মমিনদের জান এবং মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে আল্লাহতালা মমিনের জান এবং মাল জান্নাতের বিনিময় আল্লাহ তালা কিনে নিয়েছেন উকফি সাবিল্লাহ মুসলমান মমিন তারা আল্লাহর রাস্তায় কেতাল করে লড়াই করে জেহাদ করে ফায়াকুন ওয়াই তারা লড়াই করে ওয়ুক তালুন অথবা তাদেরকে হত্যা করে দেওয়া হয় তারা নিজে লড়াই করে অথবা তাদেরকে হত্যা করে দেওয়া হয় এ বিষয়ে আল্লাহ তালা ওয়াদা করেছেন মুজাহিদিনদের জন্য হক এবং সত্য প্রতিশ্রুতি করেছেন যে প্রতিশ্রুতিটি রয়েছে তাওরাতে রয়েছে ইঞ্জিল রয়েছে এবং কোরআনে রয়েছে আল্লাহ তালা কোরআন ইঞ্জিল এবং তাওরাতে এ বিষয়ে তিনি একটি সত্য এবং হক প্রতিশ্রুতি দিয়েছেন ওমান আউ ফি মিন আল্লাহ কে আছে আল্লাহর চাইতে বেশি প্রতিশ্রুতি পূরণকারী আল্লাহর চাইতে প্রতিশ্রুতি বেশি পূরণকারী দুনিয়া কে আছে ফাস্তাব শিরু বিবাহ দি বা তোমরা সুসংবাদ গ্রহণ করো বিবাহ দি বা ওই বেচা কিনার যে বেচা কিনা তুমি করলে নিজের জান এবং মালের বিনিময়ে যদি জান্নাত তুমি কিনতে পারো এই ব্যবসাটি এত ভালো ব্যবসা এই ব্যবসা যারা করেছে ফাস্তাব শিরু তোমরা সুসংবাদ গ্রহণ করো পদালিকা হুয়াল ফৌজুল আজিম আর এটি হলো সবচেয়ে বড় সফল এবং কামিয়াবি সুর তোবা একশো তো এগারো নম্বর আয়াত ওল সুরার পঞানব্বই নম্বর কোনো দিন সমান হতে পারে নাজাহিদিন এবং ওই সমস্ত মমিনদের মাঝে যারা ওজোর ছাড়াই ঘরে বসেছিল যখন ইসলামী রাষ্ট্রের প্রধান যখন প্রত্যেকেই জেহাদের জন্য বের হতে বলবে সেই ক্ষেত্রে প্রত্যেকে জেহাদের জন্য বের হবে তবে যে অসুস্থ অথবা মহিলা অথবা বাচ্চা অথবা বয়স্ক মানুষ যাদের জেহাদের মাঠে তাদের কোনো প্রয়োজন নাই বা করণীয় কিছু নেই এই ধরনের ওজোর ছাড়া বিহীন যে সমস্ত মোমেনেরা জেহাদে না যেয়ে বাড়িতে বসে থাকবে তারা আর যারা আল্লাহ রাস্তায় জেহাদ করছে লাভি এরা দুজন কোন সময় সমান নয় ফদ আল্লাহুল মুজাহিদিন আবি আলহিম ফিম ওই সমস্ত মুজাহিদ যারা নিজের জান এবং মাল দ্বারা আল্লাহ রাস্তায় জিহাদ করে তাদেরকে ওজোর ছাড়া বসে থাকা ব্যক্তির উপর আল্লাহ পাক তাদের প্রধান্য দিয়েছেন দারজাতন মর্যাদা দিয়েছেন ওকুল্ল ওয়াদ আল্লাহুল হোসনা এবং প্রত্যেকের বিষয়ে আল্লাহতালা সুন্দর এবং সৎ প্রতিশ্রুতি দিয়েছেন ওফাদ্দলাহুল মুজাহিদিন আলাল কয়েদিন আল্লাহ তালা মুজাহিদিনদেরকে বসে থাকা ব্যক্তিদের উপর প্রাধান্য দিয়েছেন আজরান আবিমা বড় ফজিল দেওয়ার মাধ্যমে যারা মুজাহিদ তাদেরকে আল্লাহ তালা বড় ফজিল উদ্দান করবেন দারাজি মিনহু আল্লাহর পক্ষ থেকে তাদের মর্যাদা হবে মাঘ ফিরাতান এবং ক্ষমা হবে ও রাহমাতান এবং রাহমত হবে ওকান আল্লাহ গাফুর রাহিমা এবং আল্লাহ তালা বড় ক্ষমাশীল এবং দয়ালু সুরেনিসা পঁচানব্বই এবং ছিয়ানব্বই নম্বর আয়াত ওকালা আল্লাহ তালা আলো বলেছেন আলা হে ইমানদারগুন আমি কি তোমাদেরকে বলবো না এমন একটি ব্যবসা সম্পর্কে তন্ বিন আদাহ বিন আলিম যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবে সেই ব্যবসা কি তোমরা তোমাদের জান এবং মাল দ্বারা আল্লাহ রাস্তায় জিহাদ করবো আর এই কাজটি তোমাদের জন্য আল্লাহ তালা তোমাদের এমন একটি জান্নাত দান করবেন যে জান্নাতের তলদেশ থেকে আনহার নদী প্রবাহিত হবে এবং চিয়ন্তের উৎকৃষ্ট গ্রহে তোমাদেরকে থাকার ব্যবস্থা করে দিবে সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ রব আলমিন আমাদেরকেও যেন তার দিনের জন্য প্রচেষ্টা করা তৌফি দান করেন আল্লাহ আল্লাপাক আমাদেরকেও যেন তার দিনের জন্য জিহাদ করা যেন তৌফিক দান করেন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন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 उ राउिंगा शून्य জিবি চার নয় এ আর এ ওয় তিন শূন্য শূন্য এক এক তিন এক সৌড় তিন শূন্য শূন্য টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি ডট I am Z paths, my name is Rusta naik you are the best of people to live in the car in terrifying places, like in forgetting words and believing in all for my Ug murder deeds and he will Tip of어�usal and eyes and will keep values butdon propose of following the holy hope that ye believe in the God Surely, my prayer, my sacrifice, my life and my death are all for Allah, sustainer of the world.